বরকাত আলহামদুলিল্লাহ উহাতামিলাম সমস্ত প্রশংসা সমস্ত তারিফ শিমহানুবহানুবহানে দু হাজার ষোলো সালের নয় জুন রমাদান চোদ্দশো সাইত্রিশ রমাদান মাসের তৃতীয় রমাদান ہمارے یہ محفل آوار تو دان خرچ ہوئی منی دربارے شکریہ الحمد للہ سالات اور سالام مانوتار مک سروش نبی نبی محمد صلی اللہ علیہ وسلم رحمت کرنا برست کرم تابین تعبین ایم সম্মানিত উপস্থিতি شو সময় پر ترپر দীর্ঘ আলোচনা, آلوچنا بھومکا رکھار سوجو نئی সংক্ষিপ্তভাবে আমরা কিছু আপনাদের সাথে আলাপ করবো তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ আমরা এই বিষয়ের উপরে যদি কোনো প্রশ্ন থাকে আমরা প্রশ্ন জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ অমাতির ইল্লাবিল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা আমরা ফরিস কিতা আমরা ফরিস আমরা সব মুসলমান কিতা ফরিস মুসলমান আমাদের রব হয়জন রব ছয়জন আমাদের রসুল মাহমুদ রসুল্লা সালাম একজন আমরা দিন ইসলাম একটা না অনেকগুলা এক ইসলাম আজকে আমরা মুসলমানরা কিনা এক আসেনি মুসলমান সকলে এক আছে আমার আপনারা যে আমার কথা বুঝরা তো আমি মাতিয়া আমি কিছু কইতাম পারতাম না যে না ইলাই তো নাই তা আমরা দিন আল ইসলাম আমরা আজকে মুসলমান কি ঐক্যবদ্ধ না বিচ্ছিন্ন বিভিন্ন ভাগে বিভক্ত সত্যি কিনা না হ্যাঁ সেও আমরা বিভিন্ন তরিকার নামে বিভক্ত চিস্তিয়া লক্ষ্মণ দিয়া মসজিদে দিয়া আছে কিনা না এক তরিকা না কয়েকটা তরিকা কয়েক তরিকা আমরা ইস্তামর নামে ইসলামর নামে আমরা যারা নামাজ ফরি রোজা রাখি হজ করি আমরা বইয়া কিনা না আমরা এক নেই আজকে যারা রাজনীতি করার তারা কিনা এক এক প্ল্যাটফর্ম না বিচ্ছিন্ন প্ল্যাটফর্ম ইসলামের নামে রাজনীতি যারা করার তারা একদল নেই ইসলামের নামে যারা জিকির করার তারা কিনা একদল নেই হ্যাঁ বিভক্তি বাড়েন নাজুরে ধারণ করো রাখো ফারাক করিওনা করিওনাসদ যে আমার এর আগে যারা আস্তায়াসারা তারা বিভক্ত হয়েছেন আর ইহুদিরা এক আমার দল হইবা তিয়ত্তর দল হইবা যারা আলেম না তারা উঠে না আলেম হল তিয়ত্তর দল হইবা আমরা নাই আল্লাহ রসুল্লা কৈছেন আমার হল তেহত্তর দল হইবা কারণ প্রত্যেক কিছু অনুসারী আছেন কিনা না আমরা বিচ্ছিন্ন থাকতাম ঐক্যবদ্ধ হইতাম আমরা কিন্তু ঐক্যবদ্ধ হইতে রাজি আছি তাহলে ঐক্যবদ্ধ কি আপনার ফিরে আমার গণতন্ত্র নামে কি দিয়েছে আমরা বিভিন্নভাবে সত্যি কিনা না অথচ আল্লাহ সুহানি ইসলাম রে বাদ দিয়ে অন্য কোনো দিন অন্য কোন জীবন ব্যবস্থা যুব যে রসুল সাল্লাম এবং সাহাবীর আমরা চলতাম এবং সাহাবি হক চিন্তা। ফুলতলি তরিকা চিন্তা গরফুর তরিকা চিন্তা চিন্তা ইস্তামর বিষয় না ইসলাম বাইরের বিষয় ইসলামের ভিতরে বিষয় হইলে তো তারা শিনলা এটা যদি ইসলামের ভিতরে থাকতো তাহলে সাহাবাহা মূল্য তখন ফরে যেটা হয়েছে ইসলামের মাঝে এটা যোগ করা হয়েছে না অরিজিনালটা আছে এটা ইসলামর মাঝে ঢুকিয়ে গেছে ইসলামর মাঝে এগুলো খালি ইসলামের মাঝে ঢুকছে না ঢুকছে এটা কিন্তু আপনি তো জানতে চাননি না জানলে একটু বাদ দেওয়া সম্ভব নেই এটা জানতে হইবো আর এটা বাদ দিতে হইবো না ইসলাম রে আক্রিয়া দরতা আমরা আইসি না যে আফনানদের কইতাম যে আফনাইন্দে সব দল বাদ দিয়ে দল যুগ দুঃখ তাহলে আপনারা কইতে পারতাম যে নয়া রক্ষিত দাওয়াত দিবার আপনারা আমরা বাড়িতে কি বাছি না কোন দলের দিকে দাওয়াত কোন ব্যক্তির দিকে দিবার লাগে সব থেকে বলা বুঝছোনতাব্দীর অমুক মোজাদ্দিদে শেষ পর্যন্ত কিতা করে দলর দিকে লেগে যায় কোন দিকে লেগে যায় ব্যক্তির দিকে লেগে যায় ফিরসা ওর দিকে লেগে যায় সত্যি কিনা না ওই তো আসলে মানুষের আহ্বান করতে আসলে আল্লাহ সে উত্তম খার কথা মানুষের আল্লাহর দিকে ডাকে ডাকাইতে আছিল আমরা দিকে ডাকতাম মানুষের এখন ডাকিয়ার দোলর দিকে ডাকিয়ার ফিরসামর দিকে ডাকিয়ার ব্যক্তির দিকে আমরা আল্লাহর বান্দা বানাইতাম আসতাম এখন মানুষের বানাইয়ার মানুষের বান্দা আমরা মানুষের বানাই আর দোলোর বান্দা দল আপনার যখন ইসলামের কথা কই আপনার দল তো ইলাক হয়েছে না আপনি যখন কোরআন হাদিসের কথা কইয়ালে কইনার তো ময় মুরবীলেন না আজকে যদি কোরআন হাদিস কোরআন হাদিসের সাথে যদি ময় মুরব্বী তাহলে কোনটা রাস্ত কোনটা বাদ হইব আমার কথা বুঝছেন নি কোরআন হাদিস লগে যদি সমাজের কথা না তাহলে বাদ হইব কোনটা কুরন হাদিস ময় মুরব্বর কথা নামিল তাহলে বাদ দিতেইব কোনটা কুরন হাদিস ফিরসাবর কথা নামিল কথা কুরন হাদিস আপনার ইসলামিক দলের কথা নামিল তাহলে বাদ আল্লাহ হয় যখন হয় আল্লাহর আর মুনাফিকদের বৈশিষ্টিকা মুনাফি কী ফার্স্ট কাটাইয়া দিই দিন বুঝছেন নানি তো অত বুজুর্গানে দিনে বুঝছেন নানি তেদের বুঝলেনি তেদের ইটা কিতাব পাইছেন নানি ইতা কথা কিতাব তারা পাইছেন নী বৈশিষ্ট্যকাল আছে তারা কয়েছে যে মা ওজেদ না আনসাক্ষীন আল্লাহ সুবান আল্লাহর দিকে আমরা দাদা রাস্তার উপরে আসে ইসলাম আল্লাহ মনোনীত জীবন ব্যবস্থা আল্লাহ মনোনীত ওয়েল্লা মনোনীত গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা ইসলাম ইসলাম কোন ধর্ম নাই যে আপনি কিছু আমার বাড়ি বেশ দূরাই যে আমরা কোরআন এবং হাদিসে আক্রিয়া ধরতাম কোরআন হাদিস বুঝতাম খাল্লাহান রসুল এবং সাহাবাই তারা যেভাবে মানছেন আল্লাহ সাহাবা সাহাবাই জেলা বুঝছেন এইভাবে বুঝতেই আল্লাহা একশো পনেরো নম্বর করা তাদেরকে জাহান নামিপ্ত করা হইবা কোরআন হাদিস বুঝতে হইব আলা সাহাবাই কেরাম এখন বুঝছিলায় কেরাম যুগ সব তরীকা আসেন না এই সবর তরকার জিকির আসেন না আমার আসে না এই নম্বর সব এক মিলিয়া জিকির করা এইটা রসুল সাল্লা তরীকাল্লাহ ইসুলাম শিকাইছেন না তারপরে আমার দিশু আছে যে কোনো বক্তা স্টেজ উঠিয়া একলা একলা আটি আটি যার ফড়িয়া যার বাল্লাগালি কেউ তাই মনে করে ফড়লে সবই নথায় লাগে একটা কবিতা আরে কবিতার মধ্যে ভুল আছে বাল্লাগাল পৌঁছে গেলেন উল্লাহি তার আল্লা মনোনীত করেন তারে রসুল হিসাবে প্রেরণ করেন সর্বশেষ এবং চূড়ান্ত সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব মহাপ্রসুল্লাহাম তাই নিল এবং চূড়ান্ত রসুল আসলাম এটা আল্লাহ তান্ডায় মর্যাদা দিছই এই জন্য আমরা সমাজও এই ধরনের অনেক আল্লাহ না এইতামনি কিনতে রাজি আসেনি আপনারা ও প্রশ্ন করবা যদি আমরা মনে করি যে আপনার মনের মধ্যে মিলেন না তাহলে আমরা আমরা জিকার করবা আমরা নামাজ পড়ি আমরা নামাজ বলি না শুরু করি না আগে আর কিছু পড়ি না ইন্ডিয়া পড়ি রসুসালামী বাদে ফড়বা বাদে আমরা ঠিক আছে আর আমরা আগে ফড়ি মোসল্লা ফাঁক করবার লাগে এটা হাদিসের মাঝে নাই হাদিসও আছে কোন জায়গা তকবির তাহরিমার ফরে কোন জায়গাতে আছে কোন জায়গাতে আছে এটা আছে কিন্তু কোন জায়গা আছে তকবির তাহারিমার ফরে আছে তারপরে নয় মানে নিয়ত অন্তর মাঝে থাকা। আর নিয়ত ফুখ দিয়া ফড়া মুখ দিয়া রসুল শিকাইছেন না শিকাইলে হাদিসের কিতাবও তাকলে নয় তো আনুসল লাই হাদিসের কিতাব নাই এটা আমরা দেশের যেটা কিতাব বাড়ি কিতাবও আছে আরবর কিতাবও নাই কোন ফেকার কিতাবও নাই হানাফি মাজাবর কোন ফেকার কিতাবও এটা নাই কিন্তু আমরা সমাজও আসে না সমাজ আছে কিনা না এই দুইটা নামাজ দেখা একটা আছে আগে ফড়াও হয় এটার জায়গা ভুল হয়ে গেছে ফরে ফরে আস আগে ফড়াও হয় আর আর নাই নয় এটা নাই নিয়তের লোক খরা ফর খরা কিতা নিয়ত ফরা নিয়ত তরিকা নাই এটা বাদ দিতেইবো তারপরে রোজার আসল আমরা অলরেডি দুইটা রোজারা কেলিস না দ্বিতীয়টা শেষ প্রান্তে আসি না রোজার নিয়ত আছে কিনা না কি দলিল লাগব জায়গা কিন্তু দলিল লাগে বেস্ট আগে আলোচনা রোজার সাব শিয়ামর সাবহে দিবা আল্লাহ আল্লা সব ফাইতে রসুলের তরকা হইতইবানি তো নয় তো আর রসুলের না। এটা তরবিনা না খালি বাংলাদেশীর তরিক তাকল কিনতেই রসুল সাহাবাই তীকা রসুলা সাহাবাই জানতানা আরবর মানুষ জানে না ইংলিশ বাংলাদেশের মানুষ জানে বাংলাদেশের বানাইছে মাদ্রাসায় নয় তো আর গাদামর্তি আগামী খাইল রোজা রাখার আইসকু নিয়ত আগামী খাইল কর মুখ দিয়া খাইরা আগামী খাইল কর প্রায় তিনটার সময় খাইরা আরবি সময় বদলি আরবি ক্যালেন্ডার বদলি সে সময় আর ইংলিশ ক্যালেন্ডার বদলিছে কোন সময় বারোটার সময় আরবি ক্যালেন্ডারও চেঞ্জ ইংলিশ ক্যালেন্ডারও চেঞ্জের সময় আপনি আরবিতেই আগামীকাল কোন রোজা রাখি আর খালি রয়েছে বাংলা ক্যালেন্ডার এই নিয়তিগুলো বাংলা শিক্ষিত লেখেছে আরবি শিক্ষিতও নাই ইংলিশ আমরা এটা করছি কিনা না কষ্ট করি আমরা মনে করি যে ফলের মনে করি তার রোজা ঠিক আর যে ফলের না তার ঠিক মতো না নিয়ত করা ফরজ রোজার নিয়ত করা ফরজ নিয়ত করা মানে অন্তরের মাঝে তাইতক গুমাই দিয়েছেন আপনি নিয়োগ করছে রোজা মাস যখন নিয়োগ করছেন যারা আছে আমি সারা মাস রোজা যে অসুস্থ কইসেন আচ্ছা ফাললে রাখবো না আমি রাখতাম না নিয়ত হয়েছে কি না না তারপরে প্রত্যেক দিন খাওয়ার সময় নিয়ত কি না না কিন্তু আমরা যেটা যদি কেউ আসে তাহলে তারা করতে যদি কেউ আসে ইসলামও তাহলে তারা করতে প্রমাণ দিতে প্রমাণ দেওয়া লাগতে না হইলে হইব প্রমাণ দেওয়া লাগবো এতে আপনার না যে আমার কথা উপস্থাপন করা কিন্তু ইসলাম মাঝে নাই এটা দুকানি হয়েছে এই জন্য আরো কিছু দুকানি হয়েছে হইতামনি আল্লাহ রসুল্লাহ ফজর আজান দিলে খাওয়া বন্ধ আমরার দেশের ফজর আজানা দেওয়া আমরার দেশের সুন্নত আমি খাইতা আমদার দেশের আর একটা সুন্নতে লগিয়া যে আমরা দেশের স্থায়ী ফাউন্ডেশনে করছে আমরার দেশের বুজুর্গানে দিন করছেন যে ইফতারের সময় তিন মিনিট ফিসাইয়া পেলাই যে সূর্যাস্তের সাথে সাথে রসুলের কইরা রসুলের হাদিসারের ক্যালেন্ডার আছে তাড়াতাড়ি ইফতার করত। তাড়াতাড়ি ইফতার করতো আর সাথে সাথে ইফতার করত আর আমরার দেশে যে সতর্কতার দায় তিন মিনিট পরে ইফতার করতো এখন আমরার দেশের সুন্নত মানত না রসুলের অর্ডার আপনার হইয়া গেলাম আপনারা করিয়া দেখবা যে এই ঘটনা ঠিক আছে কিনা না আপনি পত্রিকা বলুন তো আপনি পত্রিকা ফোনেন পত্রিকা কি বলেন দেশ আমি একটা রিসার্চ করিয়াছি পত্রিকা ফোন খালি গোপর টেক দিবার লাগিয়া পত্রিকা করে না আলহামদুলিল্লাহ আপনারা পত্রিকার মাঝে দেখবা বাংলাদেশ প্রতিদিন আর ইফতার ওইটার সময় এবং ইফতার একসাথে আর আমরা ওই লোকের দুই টাইমে তাহলে হাটটা মানত কারণ ইবাদত যদি রসুলের তরিকা না হয় তাহলে এই ইবাদতটা আল্লাহ গ্রহণযোগ্য হইত নয় কেউ রসুলের তরিকা মানত আপনার ইবাদতুলের তরিকা না হয় তাহলে তুমি আল্লাহর আনুগত্য করো রসুলের আনুগত্য করো আর তোমার আমল নষ্ট করিও না রসুলের অনুসরণে যদি না হয় তাহলে আমলটা কিতা যায় কিতা হয় আমল নষ্ট হই যায় এতেও আমরা সতর্ক হইতেইব সম্মানিত উপস্থিতি রসুম সাল্লামেলা নামাজ শেষে যখন একলা নামাজ আর ইমামে নামাজ আর মুক্তি অক্কা ফত্যেকে গীতা ফোরতা অস্তকিরুল্লাহ অস্তফরুল্লাহ অস্তফিরুল্লাহ ফত্যেকেড়তা কয়বার ফোরতা তিনবার তারপরে আল্লাহ মান্তা মিনকা সালাম তার অথবা চৌত্রিশ বার ফলে আর তেত্রিশবার দেশের তরিকা কিতা দেশের তরিকা কিতা হয় নামাজ পরে হয় না আপনারা জানেন না ইমাম সাহেবের কীভাবে সমাজের তরিকা এটা কৌমি মাদ্রাসা হইল হাটাদারি মাদ্রাসা আহমদ শফিজ আপছিলেন না এই তাই মাদ্রাসার মত যে মাদ্রাসা চালায় নো মাদ্রাসা এই মাদ্রাসা বাংলাদেশের কমি মাদ্রাসা মাদেশ বড় মাদ্রাসা হাটা ছাত্র ফাইবা আপনার এলাকায় গোলাপগঞ্জ এলাকায় দুই একজন আরো অনেক বেশি পাওয়া দইব এই মসজিদও এই মাদ্রাসার মসজিদ ও নামাজ পরে সম্মিলিত মনোজাত হয় সবর দোহা এলাকা হয় না মক্কামদিনাথ যারা গেছে মক্কামদিনাথ নামাজ পাদে সবরিয়া এলাকা দোহা আসেনি মিডিল ইস্টনি আসেননি মিডিল ইস্ট আসলা আরব দেশ আসলা আরব দেশ গেছে নি বানাই আমরা সবে মিলাইয়া করা এরটাই কিতা হয়েছে আমরা এই দুয়াইগুন ফাউরি লাইছিগুন ফাড়ি না এই দোয়া মুখস্ত করা হয়েছে না এই লোকিয়া আমরা দেশের সুন্নত কি আপনার মা মানতা আমরা গিয়া আপনার বাড়ি গিয়ে খান দিই আমরা কি ওর দায় খান দিই গিয়া আমরা এখানে খান দিই আপনার মা মর আপনাকে খান দিতাম আমরা খান দিখানে কি কিতায় খান্দা পয়সা না দিলে খান্ডা হুজুর ফাইবানি আপনার বাড়ি মিলাদর দাওয়া মিলাদ আপনার ফরান ফোড়ান কিনানা নামাজ আপনার বাড়িতে হয় না। হুজুরের বাড়ি বেশি নামাজ ওড়ে নি আপনার বাড়িতে বেশি নামাজ ফুরেন খার বাড়িতে বেশি নামাজ হয় হুজুরের বাড়ি বেশি হয় গড়ে হুজুরের বাড়ি বেশি হয় হুজুরের ফুড়া ফুরি সবাই ফুরেন হুজুরের একটু বেশি নামাজ ফরয় মিলাদ আপনার বাড়ি হয় মিলাদও হুজুরের বাড়ি হয়নি হুজুরের বাড়ি হুজুরের বাড়ি মিলাদুজুরের বাড়ি মিলাদা মিলাত যদি সাবর খাম হয় মিলাত যদি মেকির খাম হয় তো মিলাত তো হুজুরের বাড়িতেই তো আসে নামাজ গেলে হুজুরের বাড়ি হয় বাড়ি হয় তো মিলাত কে হুজুরের বাড়ি না মিলাত কে খালি আপনার বাড়ি কারণ মিলাদর লাগে আর একটা আছে নামাজ না মিলাত ফললে আছে কিনা না বিপদে আপদে বললে দোয়া মাহফিল করতা এখন আজকে তো সুলের যুগ বোধ দিবস পালন করা হয়েছে না আজকে স্বাধীনতা দিবস কিতা বুদ্ধিজীবী দিবস শহীদ দিবস অতা দিবস ইন্দু বললেও আমরা দেশে শহীদ হয় এখন এখন ইসলামিক হলে দেশে আমরা কিতাবেন বদর দিবস অহুধ দিবস খন্দক দিবস বা দিবস তাই আমার এরা চোদ্দশো বছরের মানুষ বিপদে পড়ছে না মানুষের নির্যাতন করা হইছে না মানুষের ফাঁসি দেওয়া হয়েছে না এখন আমরা কিরো বিপদে পড়লো একটা দোয়া দিবস দোয়া করি দোয়া করতে হইলে রসুমার তরিকা করতে হইব রসদালামে বিফদ আপদে পড়লে আছে আর কোনোদিন দেশে আছে সবাই ইমামেশলা যে অমুক বিভদে পড়ছেন সব দোয়া করকা অমুক হসপিটাল আছে করকা কারণ দোয়ার লগে হুজুরের ফকেটও কিছু ফয়সা হাতিয়া ডুকছে ইয়ে মাল হে আজব তেরা চাল হ্যাঁ লাখা করে দিয়া আবে জানেন না দেখি আপনার অজ্ঞতার কারণে আর যদি প্রমাণ না তাহলে বাদ দক্ষ আপনি সম্মানিত উপস্থিতি এই ধরনের অনেক জিনিস আমরা সমাজে ঢুকিয়ে গেছি আজকে জিকির করতে করতে বাসে দিবাইয়া উঠে যায় ইন্টারনেট ও জিকিরো মারব্কা সরমুনের ফাড়ি করতে জিকির কইস আল্লাহ সুবান করবসেন জিকির সময় উঠে ফালমারি উঠে তরীক আসলে কিন্তু আমরার দেশ আছে আমরার দেশ ইসলাম নামে কত কিছু যে আছে ইসলাম প্রতিষ্ঠান নামে একগোড়া মানুষে আল্লাহ রসদ সাল্লাই রাস্তার মাঝে কষ্টদায়ক জিনিস যদি থাকে এইটা উঠিয়া সর্বনিম্ন সর্বনিম্ন স্তর কিনা রাস্তাটা কি কষ্টদায়ক আমার দেশে ইস্তামর নামে বেড়িগেড দেওয়া হয় রাস্তায় গাছ পালানি হয় রাস্তায় ট্রেন লাইন তুলিয়া ট্রেনটা এক্সিডেন্ট করানি হয় আর মনে করা হয় যে আমি বহু ইস্তামিক কাম করি আর অপরাধ ঘরছে একজনে শাস্তি দেওয়া আর একজনে একজনে ঘরের অপরাধ এক্সিডেন্ট করা ট্রেন আহত জনগণ এটা কি ইসলামীহাদ ময়দান যুদ্ধর ময়দান সাল্লাহ আলাইস্লামে কেছেন শিশুদেরকে নির্যাতন করিও না মহিলাদেরকে অ্যাটাক করিও না আশ্চর্যকার আমরা মনে করি যে ইসলাম কায়েম করিলি ইসলাম কায়েম করতে হইব ইসলামিক পদ্ধতিতে নামাজ করতে হইব রসুলের পদ্ধতিতে হজ করতে হইব রসুলের পদ্ধতিতে জিকির করতে হইব রসুল সাহাবাহামর পদ্ধতিতে ইসলাম প্রতিষ্ঠিত হইব রসুল সাল্লু আলাইসাল্লামর তরিকায় ইসলাম প্রতিষ্ঠা করা যাইত না আব্রাহাম লিঙ্কনের তরিকায় ইসলাম করা প্রতিষ্ঠা করা যাইত না সেকুলারিজম তরিকায় ইসলাম প্রতিষ্ঠা করা যাইত না জীবন ব্যবস্থা তালাশ করলে কশিন কালে আল্লাহ সুবাহ করতাম সম্মানিত উপস্থিতি আমরা ইসলাম প্রতিষ্ঠা করতাম চাই আমরা ইসলাম মানতাম চাই কিন্তু আমি নিজে মানতাম চাই না আমার বউ ফর্দা করক আমি ফর্দা করতাম না কোন অনুষ্ঠান গেলে নিজের বই খুব চেক দিন যে সে কিছু করেননি আর তাই নারাজনের বোনের লগে একটু ফুটেজ ফাটেজ করেন সত্যি কিনা না মোবাইল কোম্পানি দিছে একবার নোয়াখালী একবার অমুক জায়গাতে একবার সিলেট একবার অমুক অমুক মামুর গরু বই একবার তালের গরু বইন সব বললো ক্লাস করতে করতে সার রাইট টায়ার্ড আছে কিনা না এটা এটা কিন্তু আমি ইসলাম প্রতিষ্ঠা করতে হইব ফয়লা ঠিক করতে নিজর জিকিরে ঠিক করতে হইব নিজের নিজের আকিতা বিশ্বাসে ঠিক করতে হইব সম্মানিত উপস্থিতি আমরা সমাজও অনেক সময় আমরা সমাজে দেখবাও বকুতিরাও নাবিন নিশাৎ তাহলে সমাধান সম্ভব আর নাইলে সমাধান কোশ্চিন কালেও সম্ভব না যদি বিচার মানে তালকা সারো তাহলে বিচার শেষই হইব কী কন মুরব্বী অল কই না বিচার মানে আজকে কালগাছ আমার তো বিচার হইব কারণ হে আগেও রাহাই দিয়েছে কই যে বিচার যদি তালগাছ সম্মানিত উপস্থিতি আমরা জেলা বাজারের তেল কিনতে গেলে মুসলা কিনতে গেলে খাঁটি কিনা লাগে কিনা লাগে কিনা না খাটি সরিষার তেল কিনা না লেখা থাকে না খাঁটি কেহর তাই বেজাল আছে এইভাবে আমরা ইসলামের সিস্টেম অনেক সিস্টেমের মাঝে বেজাল ঢুকিয়ে গেছে বেজাল ঢুকানি হয়েছে এখন বেজাল যদি ঢুকে তাহলে আমরা বেজালটা কি বারোই আইতাম নিয়ে আইতাম না এখন অনেকর প্রশ্ন আছে যে ময়মুর হলে বুল বুঝছি অত জিন্দিগি খরিয়া গেলা যে আমরা ময়মুরব্বী হলে খরলার তারার খিতা হইব অবস্থা এটা প্রশ্ন আছে কিনা না আমরা যারা কি বিদ্যালয়ে গেছেন কি তারা তো দেখলাম আমরা ও তরিকার উপরে আসতাম এখন তার কিতা অবস্থা হইব আল্লাহ সুভান আওতালা সুরা বাকারা একবার শেষের দিকে আল্লাহবা আল্লাহ সুভান তখন আপনার কিতা করতে আপনারে সঠিক ঐতইব ঐতইব না অনেকর মধ্যে আছে যে এটা খোল্ল অসুবিধা কিতা শোল্লে অসুবিধা এটা তো খারাপ নাই প্রশ্ন আছে কিনা না হল অসুবিধা হইল কে ওখান যে আল্লাহ সুবাহ আপনার ইবাদতার ইবাদতালামের অনুসরণে হইত খার তরিকা হইতো মোহাম্মদুরসুল্লাহ সাল্লা তরিকা হইতো যখন আপনি এর ভিতিক্রম হর্বা তখন সার তরিকা হইব রসুলের তরিকা আর থাকবো শান্তি বাজার গেছে আস্তা বাসযার সবদিন খাম খবর করছে না বেশি করছে বিকেলে পয়সা চাইলে আপনি দিবানি পয়সা পয়সা দিবানি মুরব্বীক ল বেখালিও করছে কাম কম না বেশি করছে গাম কম জড়ছে না বেশি জরছে সময় কম লাগছে না বেশি লাগছে কিন্তু আপনি মালিক আপনি তারে পয়সা দিতা না কই বা তুমি আমার বরিয়া দিয়া যা আমার যে কোন লস করছুন বরিয়া দিয়া যা উফতে আর পয়সা দিহা তারই বিচারবাহা আশেপাশে মানুষের ডাকিয়া আসলাম তার করতে দেখো কি করছে মতো কাম করছে না আপনার আমার মালিক এলাকা আল্লাহ সুবহান সব কিছুর মালিক হে সে আল্লাহ সুবাহায় তান ইবাদত করবার লাগিয়া খা দিছেন যে রসুলের ওমা আকা কুমুরুম আনহু আল্লাহ সেটা নিষেধ করেন আল্লাহরে ভালোবাসো তাহলে অনুসরণ করো কুমুল্লা আল্লাহ তুমা ভালো বসবাফিম জুনুবকুম আল্লাহ তুমা সমুহরে মাফ ফুবা আল্লাহ উত্তম ক্ষমাশীল সুভান জিকির করবা বুজুর কানে দিনের তাই আপনি যখন দুরোধ ভরাত যাইবা দুরুদ ভরবার বুজুর কানে দিনের তৈরি হয় তাহলে এইটাকে আল্লাহ সুবাহ কব ল কব নার শর্ত হইলিয়া যে খবর যে কোনটা শর্ত একটা আমরা দেশে অনেক খা মোখল আছে মোহাম্মদুরস্লা অনুসরণে হয় না আরো দুই একটা হইতামনি কিনতে রাজি আছেন আমরা উঠে গেলে আখেরে মোরাজা দইব শেষ মোরাজা দইবো আমরা বড় হুজুর আইসেন তাই আমি করিয়া দিইবা বড় হজুরের সারাদিন দেখি খামিয়াই কারণ মোহাম্মদ রসুল্লাহ অনুসরণে না আমল বাতিল যদি এটা রসুলের অনুসরণে না হয় রসুলা কইরা যে আমল করবো যদি আমি মোহাম্মদ অনুসরণে না হয় সেটা বাতিল মোহাম্মদ রসুল্লাহামে মাহফিল শেষে একটা এই আর আমরা দেশলিয়া আখের মোরা বড় হুজুরের দোয়া করবা কিচ্ছু হয় না খালি একটা হয় ক্ষুদবাদুদবা বাদে ইমাম সাহেবের সবর লিহে দোয়া করেন কিনা না রসুল সাল্লা দোয়াই গিয়ে দিস বরকনের দোয়া নামে আছে। বিবাহিত বরকের লাগে নামে বই মাঝে আছে কারণ এইটা চর্চা নাই আমরা অনেক জিনিস জানি মানি না গরু হামাইতে সময় সালাম করিয়া ডুকতে হইব আমরা জানি না গর ঢুকতে সময় সালাম দিয়া ডুকতে হইব এটা আপনি জানেন কিনা না কিন্তু আমরা করিনি মারে দেওয়া মারে সালাম করতে সরম করে বইমবে সালাম করতে সরম করে বাফরে সালাম করতে সরম করে আখেরি জমানার একটা একটা লক্ষ্য রইল গিয়া যে সালাম উঠে যাব এখন সালাম আর করা হয় না আল্লাহর সিনে কই যে সালাম করিয়া করো ডুকবো ই করো শৈতান থাকতো না যে বিসমিল্লা হয়ে দরজা লাগাইব ই দরজা শৈতানে খুলতে পারতো না আমরা সালাম করিয়া ডুকিনি আপনার যদি কই যে খারা খারা সালাম দি করে দিয়ে ডুববা ইলে দিয়ে ডুকবো আর গরু দিতে সালাম দিয়া আমরা গরো ডুকবো আমি যেটা খইলাম সেটা আমার আমল করার তৌফিক দান্কা এবং আমরা সব আল্লাহ সুবানা আমরা যেটা খইলাম জিনিস আছে সেটা সত্যি সত্য হিসাবে জানার এবং মানার তৌফিক দান্কা এবং মিথ্যার মিথ্যা হিসাবে জানার এবং সেটা ত্যাগ করার তৌফিক দান্কা আল্লাহানা আল্লাহ মুহামিন আল্লাহান বন্ধু বান্ধব যারা মারা গেছেন তারা মাফরিদুকা যার নতুন ফরিদোস্তিফরকা আমরা যারা উপস্থিত আছি আমরা আমরা যারা জীবিত আছি যারা অসুস্থ আছে আহ্লা তুমি আমরা শিফাদান করো আমরা যারা ঋণগ্রস্ত আছি তুমি আমরা ঋণ মুক্ত করি দাও আল্লাহ মুহামিন সুবাহ কালদিকা আশাদফির কিলাই কোনো প্রশ্ন তাহলে আমার হোকা